আলহামিলাম সালাম সৈলরসিল নবীনা মহমাবিজমাইন ও রুনা ফির কালা মুজাহ কৌলা মালী ও রিসবাইনবনফল কজা وقال ابن قطعب هذا وقال العباس بعد حديث بن خالد الذي الله تعالى قال أصبح من কালবুল শফাতে ফিল কিতনা সুবাহ ওনা كانت ওকাল আবাদফল কানম্ল حازقا ওনাহআ আলিকারিন আলাহ আল সেনাতে কাসির মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদসাল্লাম নাজি নবী মহাম্মদ রসুল্লা সালসাল্লাম রব্লা সাল্ আলহি আল্লাহ আলী আলোচ্য বিষয় হচ্ছে তৌহিদের পরিপূরক বিষয় যার দ্বারা তৌহিদ আল্লাহর একত্রবাদ পূর্ণতা লাভ করে এবং এমন এক বিষয় যা পুরা না করলে যা মানুষের মধ্যে না থাকলে তৌহিদে দুর্বলতা দেখা দেয় हो छे, हो, के, करा, दान के करा। तेर नियमत समूहर अनुग्रह केल्ला महान आल्ला मानूष आल्ला नियमत के उपलब्धि बुजते आल्ला नियमत सोमाय रुना स्वीकार कर आल्लाम इवे बुजते এটা হচ্ছে আসল প্রকৃতি মানুষের যে নিয়ামত অনুগ্রহ হচ্ছে আল্লাহর কিন্তু আল্লাহর নিয়ামত উপলব্ধি করার পরে তা স্বীকার করা অথবা অস্বীকার করা এখানে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে মানুষ এক শ্রেণীর মানুষ আল্লাহর নিয়ামতকে চেনে বোঝে যেটি আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহ আল্লাহর দান আর বোঝার পরে আল্লাহর সাথে সম্পৃক্ত করে বুঝতে পারলো বুঝার পরে স্বীকার করল যেটি এটি আল্লাহর দান স্বীকার করল যে আল্লাহর নিয়ামত अर्थात जरा ममिन खाँटी ममिन पक्षान काफे मुशरे दुरबल मुसलिम नाम मुस्लिम, मुस्लिम कर्मेदी बहु न्यामत मानुष्प कर बहु दान के बहु अनग्रह के प्राप्त है क्योंकि आल्लर दिखे निसब ना कर आल्लर सा मानसर कथा थके अमुक माध्यम पे अमुक पे अमुक ना तो पेतम ना अमुक इत्यादि इत्यादि बहु शब्दी छोट की छोट और पूर्णांग तहिधर तो महान आल्ला मानूष आल्ला न्यामत के चेने स्वीकार कर मानूष आल्ला न्यामत के चेने वो उपलब्धि कर पर सोमायन के ऋण आस्वीकार कर অধিকাংশ মানুষের আচরণ ওয়াক্সা রহমুল কাফের অধিকাংশ মানুষ নিম খারাম কা অস্বীকারী ছোট কুফরি হতে পারে বড় কুফরি হতে পারে যারা কাফের তারা বড় কুফরি করে থাকে যারা হয়তো মুসলিম আঁকি না বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে সবকিছু কিন্তু কথাই মাঝে মধ্যেই অন্যের কথা বলে থাকে নিয়ামত আল্লাহ পায় আর অন্যের দোহাই দিয়ে থাকে অন্যের নাম নিয়ে থাকে তারা নেম খারাপ বা তারা ছোট কুফরি করে থাকে তারা ছোট ধরনের সির করে থাকে এগুলি হচ্ছে সিরকে আসগার বা কুফুরি আসগার ছোট শির বা ছোট কুফরি। আর যারা বড় কাফের যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকারী করে আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী নয় অথবা আল্লাহর অনগ্রহের কথা মনে করে আর যারা দেবতা লক্ষ্মী দেবতা থেকে পেয়েছি আহ যেমন মক্কা মুশ্রিকা মা কথা বলতো হিন্দুরা লক্ষ্মীর কথা বলে সরস্বতীর কথা বলে বিদ্যা পায় সরস্বতীর কাছ থেকে এসব কথাবার্তা আছে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি তার মা গিয়ে আশীর্বাদ পেয়েছিল এর কাছে সরস্বতীর কাছে তাই সে বিদ্যান হয়েছিল হিন্দু ধর্মে আছে তে এরা হচ্ছে বড় কাফের মুসলিম যদি আল্লাহর কাছে পাই আর আল্লাহর কাছে পায় সত্যি আর আকিদাও রাখে যে আল্লাহর কাছে পাচ্ছি কিন্তু বলে থাকে যে শিক্ষকটা খুব ভালো ছিল আমার ছেলের আর ভালো স্কুলে দিয়েছিলাম ভালো মাদ্রাসায় দিয়েছিলাম তাই ছেলেও ভালো আলেম বা ভালো জ্ঞানী হয়েছে ভালো স্কুলে ভালো মাদ্রাসায় পড়িয়েছি তাই বলেই এই ভালো আলেম হয়েছে ভালো শিক্ষকের কাছ থেকে ভালো এলেম পেয়েছে তাহলে আল্লাহ ছাড়া অন্যের সাথে নিয়মকে সম্পৃক্ত করলো ছোট শির করলো যদি আকিদা ঠিক থাকে যে আল্লাহ পার্থক্য বড় কাফের আর ছোট কাফ কুফুরি ছোট কুফুরিতে বড় শীর আর ছোট শিরকে বড় কুফুরি যে করলো সে বড় কাফের কাফের সে ইসলাম থেকে বহিষ্কৃত যদিও সে জন্মগত মুসলিম হয় যেমন মুসলিমের দ্বারা বড় কুফরি বড় শির হতে পারে সন্তান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পেলো কিন্তু সে বলল যে এই সন্তান আমার খাজা বাবার দান আমার পরে বিবাহি করলো সে মুর্শিদে বড় কাফের হয়ে গেল যদিও সে জন্মগত মুসলিম তাহলে জন্মগত মুসলিম হলে যে ছোট কুফরি হবে তার দ্বারা এমন কথা হয় না ছোট কুফুরি আর ছোট শিখ তাহলে কখন হবে যখন আকিদা ঠিক আছে যে দিয়েছেন কিন্তু কথাই বা আচরণে কি প্রকাশ করলো যে আল্লাহর নিয়ামত অন্যের সাথে সম্পৃক্ত করে ফেললো কিন্তু আল্লাহকে বাদ দিয়েছি এরকম ভাবলো যে কোন মানুষ তখন বড় কাফের হয়ে যাবে বড় মুশরিফ হয়ে যাবে এর বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে এই যে আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করার পরেও অস্বীকার করা আর অধিকাংশ লোকের কুফুরি অন্যের সাথে সম্পৃক্ত করা আল্লাহর নিয়ামতকে এই সম্পর্কে তাবেইন্দা অলমাই কেনামরাকে সাহাবে কেনাম থেকে বেশ কিছু বর্ণন রয়েছে নবী কারি সাল্লাম হাদিস রয়েছে এর উদাহরণ সম্পর্কে বহু উদাহরণ পেশ করা হয়েছে আর আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এইরকম উদাহরণ রয়েছে তাবেই এমাম মুজাহিদ রহমতুল্লাহ তাহর মা নাহ ইমাম মুজাহিদ বলছেন বড় মুফাসের ছিলেন তাবেইন্দর মধ্যে তিনি বলছেন যে এই আয়াতের তফসির যে আল্লাহর নিয়ামত কে উপলব্ধি করেও বুঝতে পারছি যে আল্লাহর নিয়ামত এলএম পেয়েছি আল্লাহর নিয়ামত स्वास्थ्य पेल्ला मानसा माली वरस तुहान आबाईटीपद टा पे पैसा पे जमी जैसा पे भलो गाड़ी पे सबर धन सम्पद वारे जा पूर्व पुरुषी बबदा उत्तराधिकारूत्री पेटी हा जमीन पे पूर्व पुरुषी आल्लर का न्यामत पे आल्ला दान कर भूलने माली বলতে পারে আমার ধন সম্পদ কিন্তু আর আবা বলে বাপ দাদা হয়ে যায় পূর্বপুরুষ বহু বচন জমা তাহলে এই কথা বলা ঠিক নাই তাও হৃদের পরিপন্থী কেউ যদি বলে যে এই ধন সম্পদ আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি বাপ দাদা দাদা দাদি নানা ওদের থেকে পেয়েছি আপনি আগে মরে গেলে বাবা আছে পাবেন আপনার ছেলেরা পাবে পাবেন তাহলে দান করলেন আল্লাহ আপনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আপনার আব্বা আমা ইন্তেকাল করলো বাবদাদার তখন আপনি ওয়ারাসাত হিসাবে উত্তরাধিকারী সূত্রে পেলেন আপনি तौहिदर विपरीत विषय पक्षांतर एक लोकलामुक व्यक्ति मान अमुक अमुक व्यक्ति ना हम অমক ব্যক্তি না হলে এমনটা হতো না বা এমনটা হতো অম ব্যক্তি হলে এমনটা হতো দুই রকমই বলে থাকে তাই না যেমন আপনার একটি ভালো চাকরি লাগছিল মাসা আল্লাহ দুই হাজার এক হাজার আছেন কিন্তু একজন লোক আপনার চরম বিরোধিতা করল। দিয়ে চাকরিটা হইতে দিল না বা দেখলেন যে চাকরিটা হইতে যাচ্ছিল কোন বাধা সৃষ্টি করলো কে চাকরিটাতে ওই লোকটি তখন আপনি বললেন লাউলাফল আনুল্লাম এখন কাজে ওই ব্যক্তি যদি এখানে বাধা সৃষ্টি না করতো তাহলে আমি এখন কাজে এমনটা হইতো না মানে চাকরিটাতে বাধা হইতো না চাকরিটা আমি পেয়ে যেতাম এটি কি ছোট শির্ক হবে কখন যখন আপনার বিশ্বাস আল্লাহ কিন্তু লোকটি একটি বাধা হয়ে দাঁড়ালো বাধা সৃষ্টি করলো তাহলে শব্দের দিক দিয়ে শির ফিল আলফাদ কথার শির্ক কথার শিল্প ছোট শিল্প কিন্তু আপনার আকিদ আপনার বিশ্বাস আছে যে দেনেওয়ালা আল্লাহ চাকরি দেনেওয়ালা আল্লাহ চাকরি থেকে সরা সরানোলা আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ রব আলমী কিন্তু লোকটি একটি বাধা হয়ে দাঁড়ালো যার ফলে চাকরিটি হলো না হলে হলো আল্লাহ আর যদি আপনার আল্লাহ পরকালে বিশ্বাস না থাকে আল্লাহ নিয়ে বিশ্বাস না থাকে সবকিছু ওর হাতে সবকিছু বসের হাতে এই বসটি যদি এইরকম না হতো দুষ্ট না হতো তাহলে এমনটা হতো মানে সবকিছু মনে হচ্ছে যে বসের হাতেই তাহলে বড় হয়ে যাবে আল্লাহকে বাদ দিয়ে যদি মনে করা হয় যে সবকিছু আপনার মালিকের হাতে কফিলের হাতে আপনার বসের হাতে আপনার হাতে ইত্যাদি আপনার সুপারভাইজার ফোরম্যানের হাতে তাহলে শীর হয়ে যাবে তাহলে এই একটি কথা ছোট হতে পারে বড় শীর হইতে পারে যদি শব্দই শুধু সীমিত কিন্তু আপনার আকিয়ো ঠিক আছে আল্লাহ সম্পর্কে আল্লাহ নিয়ামত সম্পর্কে তাহলে ছোট শীরক হবে আর যদি আপনার আকিয়েদাও থাকে যেন সবকিছু তাদের হাতে তাদের কোম্পানি তাদের মালিকানা সবকিছু তাদের হাতে তাদের যা ইচ্ছা তাহলে বড় শীর হয়ে যাবে কত সূক্ষ্ম ব্যাপার আমাদের আকির আমলকে কথা তাহলে কত মানে সতর্কের সাথে আমাদেরকে চলতে হবে আমাদের ইমান ঠিক রাখলে আমাদের রাখতে হলে শীত থেকে বেঁচে থাকতে হলে ওয়াকালা বলেছেন একজন আলে হাতে না মুশ্রেকরা বলতো এ কথা ব্যাখ্যা আগে আর আগের কথাটি আরেকটি কথা বলি উদাহরণটি কি দিয়েছিলেন তিনি যে লাউল্লাহ ব্যক্তির না হলে এমনটা হতো না নেতিবাচক বলেন ইতিবাচক যেমন কোন কিছু করতে হবে না লাউলা অমোক তমোক না নবীশাল লাউলা বলতে নিষেধ করেছেন ফাইনাহ বাবা শেতান শয়তান এর দরজা খুলে শয়তান আপনার মধ্যে তখন কমান্তর সৃষ্টি করে যে তাহলে এই টাকাটার বড় মূল্য ছিল আল্লাহ রব আলমের নিয়ামত আল্লাহর অনুগ্রহ তগদির প্রতি ইমান ভালো মন্দির পক্ষ থেকে যা কিছু হয় আল্লাহ নির্ধারিত হয়ে যাবেন এই জন্য যদি যদি যদি নিষেধ যদি রাস্তায় নিষেধ করা হয়েছে আদেশ তাই না অতীতের ক্ষেত্রে যেটা হয়ে গেছে হয়ে গেছে তো বলতে হবে আল্লাহ ভাগ্যে রাখেনি তাই হল না আল্লাহর ইচ্ছা মা আল্লাহ খান বিশ্বাস কি শিখিয়েছেন মা শাহ্লাহ বা তাই হবে লাহ আমাদের কোন ক্ষমতা নেই আমাদের কর্ম করা ছাড়া কোনো কিছু পাওয়া নেওয়া এর ক্ষমতা আমাদের নেই লাকুয়াতিল্লা আল্লাহ তৌফিক ছাড়া আর যদি না হাসিল হয় না হাসিল কাজ করার জন্য চেষ্টা করেছিলেন হাসিল হল না তাহলে কি বলবেন এবং যা ইচ্ছা তিনি তাই করেছেন তার ইচ্ছা মতো যা হয়েছে যা আল্লাহ যা ইচ্ছা করেছে তাই হয়েছে আল্লাহর হুকুম না আমাদের দেশের জাহেল মূর্খরা বলে আল্লাহর বিনা হুকুমে একটি গাছের পাতা না হুকুম বলা বিনা হুকুমে গাছের পাতা নড়ে না হুকুম মানে কি আদেশ হুকুম মানে হুকুম মানে কি কথাটি কুকুর আর আল্লাহর বিনা ইচ্ছাই কিছু হয় না গাছের পাতা নড়ে না এটি হচ্ছে আইনে ইসলাম এটি হচ্ছে ইসলাম যদি বলেন আল্লাহর বিনা আদেশে বা বিনা হুকুমে গাছের পাতা নড়ে না তো চোর চুরি করছে আল্লাহ হুকুম করেছে এই চুরি করো কবরকে আছে যে মাজারে শেষ দা করো আছে কোরআনে আছে হাদিস আছে একটি চাইবাস একটি আয়া তথব একটি হাদিস কোথাও আছে পাকা করো মাঝারে খাসি মরুক জবাই করো কোথাও আছে নেই তাহলে কেউ যদি বললাম আমি কবর এ শেষা করেছি আল্লাহর বিনা হুকুমা আমি আল্লাহর ইন না যে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন আকাশ জমিন সৃষ্টি করেছেন ওই পীর সৃষ্টি করেছেন পীরের কবর সৃষ্টি করেছেন সেই আল্লাহ কেউ করো যুদুল ইল্লাহ ই খালাক হুকুম তো আপনাকে অন্যায়ের কাজে করেননি আল্লাহ রাজ্য আল্লাহ রব আলমের উত্তম উদাহরণ ঠিক আছে কিন্তু মানুষের সাথে সব ক্ষেত্রে তুলনা চলে না সৃষ্টির সাথে আল্লাহর কোন তুলনা নেই কিন্তু উদাহরণ দিয়ে বুঝাবার জন্য সহজ করি পরীক্ষা হলে ছাত্র পরীক্ষার্থী লিখছে উত্তর লিখছে शिक्षक पा दी शिक्षक क्या चोख लिखे चले गल क्या उत्तर दिए चले गल क्यों तक क्यों संशोधन देवे ना अथच क्लस हो दिन परीक्षार आगे दिन और ओरकम जो भूल लिखत সংশোধন করতো না করতো না আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন এখন পরীক্ষাও করবেন আমাদের পরীক্ষা চলছে সুতরাং আমাদের জন্য রাস্তায় স্পষ্ট ভালো কোনটি খারাপ কোনটি স্পষ্ট করে দেওয়ার পরে এখন আল্লাহ ছেড়ে দিয়েছেন আপনি অন্যায় করবেন আল্লাহর ইচ্ছা আছে করেন বাধা আল্লাহ জবরদস্তি বাধা আল্লাহ আল্লাহ যদি জবরদস্তি করতেন তাহলে আপনাকে এই কাজ করতে দিতেন না যেমন যদি আপনাকে পরীক্ষার হলে বসে আপনি যখন ভুল লিখছেন তখন ইচ্ছা করলে যে পরীক্ষা নিচ্ছে পরীক্ষা সে যদি বলতেন এরকম লিখে না তুমি না কেন লিখছ ভুল হইতো না ঠিক কেনা কিন্তু পরীক্ষার কোন অর্থ থাকতো না অর্থহীন হয়ে যেত পরীক্ষা দুনিয়াতে এরকম কোন পরীক্ষা হয় যে প্রত্যেকটা ছাত্র দেখা হচ্ছে যে কোনটা ভুল লিখছে ঠিক করো ঠিক করে লিখো ঠিক করে লিখো যে চলো না যদি এরকম কোন জায়গায় পরীক্ষা হয় তো বলবেন না খুব দর দিয়ে ভালো পরীক্ষা বলবেন না খারাপ পরীক্ষায় আরে চোর তো চোর আছে ভালো থাক মন্দ থাক আর আমি তো রাস্তা দেখিয়ে দিচ্ছি আল্লাহর বলে বাধা দেন না অন্য কাজে আর ভালো কাজ করতে আল্লাহর আদেশ করে দিয়েছেন আল্লাহ কুপুরি পছন্দ করেন না আল্লাহ যখন পছন্দ করেন না তাহলে কেমন করে আদেশ দিতে পারেন আর আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে জবরদস্তি করতেন কিন্তু জবরদস্তি করবেন না কারো পরীক্ষা করে তাহলে তাহলে জালিয়াতি হয়ে যাবে আল্লাহ জালিয়াতি করবেন আল্লাহ রবসাফ করবেন আল্লাহ রব্বুল আলম্লা জুলম করবেন না যদি জবরদস্তি করে হেদায়ত করে দিতেন তাহলে সৎ আর অসৎ কি পার্থক্য থাকতো তাহলে নাই বিচার হতো নাই বিচার হতো না জি তো মনে রাখবেন এই দুয়াগুলি যদি আল্লাহর নিয়ামত পান তো বলবেন মা আল্লাহ ইল্লাহ আর যদি কোনো ক্ষেত্রে চেষ্টা করলেন হলো না কি বলতো কথা বলছেন আল্লাহ আয়াতল করেছেন আয়তের তফসি তারা আল্লাহর নিয়মকে বুঝে সুজে চেনেও তারা অস্বীকার করত আর কুফরি করতো তাদের অধিকাংশ লোক কিভাবে তারা বলতো বলে সরস্বতী আবার অমুক দেবী সুপারিশ করেছে তাহলে এটি কি সিরিখ না সির্ফ নয় যদি কোন হিন্দু বলে মক্কার মুশ্রিকরা আরবের মুশ্রিকরা তাই বলতো যে মানাতের সুপারিশে बड़ पीड़े सुपारिशे हाँ गौसुल आजम सुपारिशे खजा मईनुद्दीन चिस्ती बाबार सुपारिशे शाहजाल बापारिशलम যদি কেউ বলে যে হিন্দুদের সুপারিশ করলো করল না জি বিচার তার কাছে নেই এটিও একই কথা একই কথা আপনার মুরব্বীরা আপনার হুজুরজিরা যখন আপনার হুজুরজির সুপারিশ কথা কথা বললেন তখন ঠিক হয়ে গেল আর যখন তাদের হুজুরজির কথা হিন্দুরা হিন্দুদের হুজুরজির কথা যখন তাদের হুজুর দিল তখন কেমন করে গেল যদি সেটাও না কিন্তু গেলাম ভারত গেলাম আজমির শরীফ গেলাম আর আজমির শরীফ থেকে ফিরে আসতে ভালো হয়ে গেলাম তাহলে এটি কি হলো শির হাজা বে আলে হাতে না আমাদের খাজা বাবার সুপারিশ ইহা হয়েছে আমার কতক বান্দা আজকে আমার প্রতি ইমান নিয়ে এসছে আবার কত বান্দা আমার সাথে কুহুরি করেছে কিছু মানুষ আমার প্রতি আজকে ইমান নিয়ে এসছে আর কিছু বান্ধা কুফরি করেছে হাদিসটি আরেকটু ব্যাখ্যার সাথে বলি কি আছে আর নক্ষের ওপর নক্ষত্রের উপর আর আমার সাথে আমার সাথে কুফরি করেছে এই হাদিস বললেন কার হাদিস হাদিসে আল্লাহর বাণী মহান আল্লাহ বলছেন আমার কিছু বান্দা আজকে আমার প্রতি ইমান নিয়ে আর নক্ষত্র অস্বীকার করেছে আর কিছু লোক আছে যারা নক্ষত্রের প্রতি বিশ্বাস করেছে আজকে আর আমার সাথে বললেন আম্মা মানকা আল্লাহ যে ব্যক্তি বললো মতের নেফলাতে আজকে বৃষ্টি হয়েছে আল্লাহর ফজলে অনুগ্রহে আর তার রহমতে আল্লাহর রহমত আজকে বৃষ্টি হয়েছে আহমদুলিল্লাহ আল্লাহ বৃষ্টি দিয়েছেন তাহলে সে কি করলিনিয়া আর অস্বীকার করলো নক্ষত্রের সাথে আল্লাহ ছাড়া অন্য কে অস্বীকার করাই হচ্ছে অন্যকে অন্য সাথে কুপুরি করা আর আল্লাহর প্রতি মান নিয়ে আসা নেগেটিভ পজিটিভ এলাহা নেই পৃথিবীতে অস্বীকার তারপরে হচ্ছে ইল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহ হচ্ছেন উপাস্য বৃষ্টি দিয়েছে কথা বলে নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে যদি বলে অমুক নক্ষত্র বৃষ্টি দিয়েছে তাহলে বড় কুমড়ি বড় সির ছোট সিরকের কথা আগে বলেছি না মনে রাখবেন যদি বলে অমুক নক্ষত্রের জন্য বৃষ্টি হয়েছে আমাদের महदेश बताओ से देवी देवत देवी देवत दसरा पुजा बिस्टिव से बड़ शीरक तो जे व्यक्ति बलो अमुक नक्षत्र कारण बिस्टिंग नक्षत्री मान्य क्यों बोले अमुक नक्ष नक्षत्र उठले बिस्टिव ठीक न जी নক্ষত্রের মধ্যে কোন ক্ষমতা আছে আছে যে সে নক্ষত্র আকাশে দেখা দিলেই বৃষ্টি হবে যদিও যদি বৃষ্টি দাতা বিশ্বাস করে কিন্তু অমুক নক্ষত্র দেখা দিলে বৃষ্টি হবে বলা ঠিক নয় এটি ছোট ছোটের মধ্যে ভাষাগত শির্ক তবে কেউ যদি বলে যে বিশেষ বিশেষ মৌসুম অমুক নক্ষত্রটি অমুক মাসে সাধারণত দেখা যায় আশ্বিন মাসে বা কার্তিক মাসে কার্তিক মাসে আমার দেশে বৃষ্টি হবে এরকম একটা ধারণা আছে এইভাবে যদি বলে এগুলো মৌসুম এই মৌসুমগুলিতে সাধারণত হয়ে থাকে তাই বৃষ্টি হবে তারপরে আল্লাহর আল্লাহর সাথে সাধারণত বৃষ্টি হয় তো আল্লাহ ইনশাল্লাহ বৃষ্টি দেবে এই ছিল হাদিস তাহলে এই হাদিস এর অন্তর্ভুক্ত নিয়মাত আল্লাহর নিয়ামতকে চেনার পরেও অস্বীকার করা যারা বললো যে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে এই সম্পর্কে আলোচনা হয়ে গেছে আল্লাহ রব আলী নিন্দা করেছেন আল্লাহ নিন্দা করেছেন ওইসব লোকদের যারা সম্পৃক্ত করে তার এনামকে মানে তার নিয়মকে যেমন এক শ্রেণীর লোকেরা বলে নদী পথে পানি পথে সফর করছিল সফর করছিল নৌকায় চেপেছিল বা স্টেমারে চেপে ছিল আর বললো কানি হ বাতাস খুব সুন্দর ছিল অনুকূলে বাতাস ছিল জাহাজের অনুকূলে যদি বা নৌকার অনুকূলে যদি বাতাস থাকে চলতে কত সুবিধা বাতাসও সুন্দর ছিল আর যার কারণে তাড়াতাড়ি পৌঁছে গেছে গন্তব্য স্থানে তাড়াতাড়ি পৌঁছে গেছি যেতে দুই ঘন্টা লাগতো কিন্তু আধা ঘন্টায় পৌঁছে গেলাম বাতাসের জন্য পৌঁছে গেলাম কেমন হলো কথাটি যদিও বাতাস দেওয়াওয়ালা আল্লাহ রাবুল আলমী তার বিশ্বাস আছে এবং আল্লাহ হেফাজতে পৌঁছানো সব বিশ্বাস আছে কিন্তু কথাই শির হয়ে গেলো ছোট শির খেয়ে আর কি বলে ওয়াল মাল্লাহ হাজেকান মাল্লাহ বলে কাকে যে মাঝি ছিল বা তরণী সে অত্যন্ত পারদর্শী ছিল হাজে মানে পারদর্শী মাহির অভিজ্ঞ তার সব অভিজ্ঞ যে কখন কিভাবে নৌকো চালাতে হবে বা ইস্তেমাল চালাতে হবে সেই ক্ষেত্রে সে বড় পণ্ডিত এই ধরনের যে কোন উদাহরণ মিমাহিন আলাহ আলসেন যা বহু লোকের জবানে ভাষায় এসে থাকে আলোসেনা থেকে আলসেনা লিসানের বহু বচন আর বহুল বহু লোকের জবানো যা এসে থাকে চালু হয়ে থাকে আসে। ধরেন আবহাওয়ায় আবহাওয়া ভালো ছিল না আর আপনার এরোপ্লেন গিয়ে আপনার বিমানবন্দরে নামবে আর নামার সময় খুব পরিস কিন্তু আলহামদুলিল্লাহ নেমে গেল শেষ পর্যন্ত আলহামদুল্লাহ শহিস আলামতে ফ্লাইট গিয়ে ল্যান্ড করলো এয়ারপোর্টে তখন বলছেন যে ছিল পাইলট ছিল এক নম্বর পাইলট যদি এরকম না হতো তাহলে কি যে হতো সির্ক কিন্তু যদি বলেন আলহামদুলিল্লাহ আলমদুল হেফাজতে পারদর্শী ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করলেন তাহলে ঠিক আছে তার সাথে সাথে বললেন বা আল্লাহ আমাদের যেন ভালো পাইলটের ব্যবস্থা করেছিলেন আলহামদুলিল্লাহ তাহলে ঠিক আছে তাহলে সব সময় তহিদের ভাষা শিখতে হবে আর সিরকের ভাষা সম্পর্কে সজাগ থাকতে হবে সতর্ক সাবধান যাতে করে জবানের শিরক না এগুলো হচ্ছে وَنَا نَعْبُدُهُمْ إِلَّا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 خلقا من بعد خلق في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون إن تكفروا فإن الله غلي عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزروا وازرة وزر أخرى